Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdarilllah, na ahmaduhuhu wa nasta'iluhu wa nasta'ogfiruhu wa na'udhu billahi min shurruri anfusina wa min siyiyyati a'malina. Min yahdihillahu falamudillalah, wa min yudlil falahadiyalah. Wa ashadu an la ilah illallahuhu wahdahu la sharika lah. Wa ashadu anna muhammadan abduhu wa rasoolu. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallamu আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন এবং তিনি সবকিছুর মালিক তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে তার কাছ থেকেই মানুষ পৃথিবীতে তা নির্দেশে এসেছে সাল্লাতে সালাম নাজী মোহাম্মদ রসুলের উপর যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদেরকে আল্লাহ মানুষ রূপে সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি কি জন্য আল্লাহবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আবার তার কাছে আমাদেরকে যেতে হবে মানুষ পৃথিবীতে আসছে আবার যাচ্ছে কে যাতায়াত লেগে আছে এতে কোন উদ্দেশ্য রবুল্লাহ আলমিনের আছে না উদ্দেশ্যবিহীন আল্লাহ রব্লা আলমিন আমাদের সৃষ্টি করেছে এটা যারা জানতে পারলো তারাই হচ্ছে সফল তারা আসল কামিয়া আর যারা এটা জানতেও পারলো না সুতরাং যখন জানেই না লক্ষ্য উদ্দেশ্য তাহলে সেটা পালন করা তো দূরেই থাকা ব্যর্থ তারা হতভাগা তারা ক্ষতিগ্রস্ত এইরকম সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত পনেরো সাল চোদ্দশো একচল্লিশ সিজিনীর মোতাবেক সাতই জুন দুই আমরা মাহের রমজানে আপনাদের সাথে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার ছিলাম এখন ইনশা আল্লাহ তালা আমাদের প্রতি রবিবার সৌদি আরবের সময় এসার পরে রাত থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব অল্প সময়ের জন্য আর তারপরে প্রশ্ন উত্তর যতটা সম্ভব হবে এই শাল আমরা করার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে ভুলভ্রান্তি থেকে গুমরাহি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন আমরা বিষয় ভিত্তিক আলোচনা প্রতি সপ্তাহের চিন্তা না করে আর কোন নতুন নতুন বিষয় না নিয়ে মনে গুরুত্বপূর্ণ থেকে ধারাবাহিক আলোচনা আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবে বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত নাজাদ প্রাপ্ত জামাতের আকিদা যে দলটি আল্লাহর পক্ষ থেকে মানে সাহায্য প্রাপ্ত দল যে দলটিকে না জিয়া সেই দল নাজিয়া সেই জামাতের আকিদা বিশ্বাস কি এই মর্মে অনেক কেতাবাদে রয়েছে আলহামদুলিল্লাহ আরবি ভাষাই বিশেষ করে সৌদি আরবে যেটি তহিদার দেশ তবে এই কিতাবটি কিছু অংশ দিয়েছি এইরকম হয়ে আছে এই কিতাবটি দাস ইনশা আল্লাহ আপনাদের সাথে আজকে শুরু করব আর ইনশাআল্লাহ তৌফিক দিলে এভাবে আমরা যতটাতে সম্ভব শেষ করার চেষ্টা করবো এই কিতাবকে বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্নোত্তর আকারে আছে প্রশ্ন করেছেন তারপর উত্তর দিয়েছেন দুই শতটি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে কিতাবের নাম হচ্ছে আলামুস আলমানসৌরা বড় নাম সংক্ষিপ্ত নাম যে নামে আরব আলামাদের কাছে পরিচিত এই কিতাবটি তা হচ্ছে আলামুস আলমানসৌরা তো এই কিতাবের লেখক হচ্ছেন সংক্ষেপে তার নাম হচ্ছে তার এনতেকাল তেরোশো সাতাত্তর হিজড়ি মোটামুটি আজকে থেকে প্রায় তেষট্টি বছর আগে তিনি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের খুব বড় একজন আলী যেমন আপনারা অনেকে জানেন হয়তো যে শিক্ষক ইবিনের যার তার সিরে সাদি রয়েছে তো ওই যুগের তিনি শেখ ইবিন এসব আলামাদের তিনি হচ্ছেন বড় একজন এর চাইতে বড় আকারে যে কিতাবটির নাম হচ্ছে মাহরিজুল কবুল মাহারিজুল কবুল তো তিনি অনেক কিতাব লেখক এবং তার মাধ্যমে অনেক দিনের দেওয়ার কাজ হয়েছে আল্লাহ রব্লা তার নেম কবুল করুন এবং তার রুহের মফ ফেরাত করুন এবং তার গোনা খাতা মাফ করুন উচ্চ স্থান আল্লাহ রব্বল দান করুন তার কিতাব থেকে ইনশা আল্লাহ আমরা উপকৃত হব আজকে শুধু দুটো প্রশ্নের উত্তর আমরা জানব প্রথম প্রশ্ন হচ্ছে মা আউ আলো মা আল আল আবহ বান্দার ওপর সর্বপ্রথম ফৌজ কি আমরা যে আল্লাহর বান্দা বান্দা মানে অনুগত অবাধা মানুষটি অনুগত বান্দা অর্থাৎ মুসলিমদেরকে আল্লাহর বান্দা মনে করি কিন্তু আল্লাহর সব সৃষ্টি আল্লাহর বান্ধা ইচ্ছাকৃত অথ অনিচ্ছাকৃত আল্লাহর অনুগত আর যেখানে মানব জাতি এবং জিন জাতির স্বাধীনতা চলে ক্ষমতা কাজ করে সেখানে অধিকাংশ জিন এবং মানুষ অবাধ্য হয়ে গেছে অবাধ্য হয়ে যায় কিন্তু যেখানে ক্ষমতা চলেন না আল্লাহ রাবুল্লা আলমের সৃষ্টিগত নীতিমালাগুলির ক্ষেত্রে বা সৃষ্টিগত সৃষ্টিগত বিষয়গুলির ক্ষেত্রে তখন মানুষ এবং জিন সেখানির উপায় বাধ্য তো এই জন্য করানি কালিমে বলা হয়েছে সমস্ত সৃষ্টি খুল আল্লাহাবুল আলমিনের এবাদতী করে তসবিহ করে মানব আর জিন এই দুটো সৃষ্টি এরা যেসব বিষয়গুলির ক্ষেত্রে স্বাধীনতা রাখে না আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে আল্লাহ সৃষ্টি করে সেইভাবে চলতে বাধ্য মানে সৃষ্টিগত বিষয় তখন সেই ক্ষেত্রে অনুগত যেমন পায়ে হাঁটতে হবে চোখে দেখতে হবে আর হাতে ধারণ করতে হবে ইত্যাদি ইত্যাদি জবান দিয়ে আপনি স্বাদ গ্রহণ করবেন অথবা বাক্সটি জবানের রয়েছে আর মানুষ নিজের ইচ্ছায় কেউ মৃত্যুবরণ করবে না আর কেউ বার্ধক্য উপনীত হতে চাইবে না তো এই যে এসে যাওয়া মৃত্যু এসে যাওয়া সুস্থতা বা অসুস্থতা স্বচ্ছলতা অসচ্ছলতা এই যে পৃথিবীর বর্তমান অবস্থা যে ভাইরাসে মানুষকে অসহায় বানিয়ে দিয়েছে এগুলির ক্ষেত্রে মানুষ জিন অনুগত উপায় নেই এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয় অমর এগুলি হচ্ছে তকভিয়েনিয়া বা কনিয়া এগুলি হচ্ছে সৃষ্টিগত বিষয় সৈয়দগত বিষয় সে করিও না এক আল্লাহ রেবদ করো সলা কায়েম করো শ্যাম পালন করো কাত প্রদান করো সত্য কথা বলো এগুলো হচ্ছে শরীয়গত বিষয় এগুলোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ এবং জিন অবাধ্য হয়েছে তারা লা হোক সেদিকে কথা না বাড়িয়ে ভূমিকাতে কথাগুলি বললাম যাতে বুঝতে সুবিধা হয় মান্দার উপর মানে সৃষ্টির ওপর মানুষ এবং জিনিসভাবে আল্লাহ রবাহ আলমীন কি জন্য সৃষ্টি করেছেন এবং সর্বপ্রথম মানবজাতির জাতির উপর কোন বিষয়টি বলছেন সর্বপ্রথম মানব জাতির ওপর যে বিষয়টি ফৌস সেটা হচ্ছে যে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছে তাহলে আমাকে আপনাকে যে কেউ পৃথিবীতে আছেন বা চলে গেছেন অথবা আসবেন সবার উপর ফরজ ছিল ফরজ আছে এবং ফরজ থাকবে তা হচ্ছে সর্বপ্রথম ফরজ ফরজ তো অনেক আছে কিন্তু সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে বড় ফরজ আরেকটি কথা মনে রাখতে হবে সর্বপ্রথম ফরজ এবং একবারও আজ আউ আলো এবং একবার ও প্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ সেটা হচ্ছে আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন বিষয়টি সম্পর্কে অনুধাবন করা জ্ঞান অর্জন করা যেই বিষয়টির জন্য আল্লাহ রবুল আলমী মানুষের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পরে কোরআনিকালিম এই বিষয়টি আল্লাহ একটি আয়াতে বর্ণন করেছেন এবং এই বিষয়টির জন্য সমস্ত নবী রসুলগণকে প্রেরণ করেছে এই বিষয়টির জন্য যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই বিষয়টির জন্য আল্লাহ রি কিত করেছে এই বিষয়টির জন্য ইহকাল এবং পরকাল দুনিয়া এবং আখেরাত সৃষ্টি করা হয়েছে দুনিয়া যা চোখের সামনে দেখতে পাচ্ছেন তার কিছু অংশ যা আমাদের সামনে রয়েছে বর্তমান অবস্থা এবং আখেরাত যা মৃত্যুর পরে শুরু হবে এই সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্ন সৃষ্টি করেছেন এই বিষয়টি কারণে যে বিষয়টি সর্বপ্রথম জানা ফরস এবং এই যেই বিষয়ের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়ের কারণেই কেমত অনুষ্ঠিত হবে এবং এর জন্যই দাড়ি পাল্লা করা হবে বিচার দিবসে। এর জন্য আমল নামা সহিফা কর্মলিপি মানুষের হাতে উড়ে আসবে এর ভিত্তিতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে আর এর ভিত্তিতে মানুষ কেউ ভাগ্যবান হয়েছে কেউ অতভাগা হয়েছে এর উপরে ভিত্তি করে আর এর অনুসারে এই যে মানুষ জীবন মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য এর ওপর ভিত্তি করেই বিচার দিবসে হাসর মাঠে জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফায়সা লাগার পূর্বে নূর আল্লাহর পক্ষ থেকে আলো জ্যোতি বন্টন হবে এবং আল্লাহ যাকে ইহজগতে জগতে দান করেননি ইহ জগতে যাকে আলো দেননি সে পরজগতে জগতে তো আলো পাবে না ওম আল্লাহ আল্লাহ নূর আলফিন বলছেন আল্লাহ যাকে যার ভাগ্যে নূর জুটাননি তার কোন নূর নেই যার ভাগ্যে পৃথিবীতে নূর হিদায়তের আলো জি আল্লাহ রব্ল আলমিনের দিক নির্দেশনার আলো জুটেনি তার জন্য আখেরাতে বিচার দিবসেও কোন আলো নেই অন্ধকার অন্ধকার জি অন্ধকার নিমজ্জিত থাকবে তাহলে সে বিষয়টি কি যে বিষয়টি সম্পর্কে প্রথম প্রশ্ন করা হলো সে বিষয়টি আসলে কি তাহলে এখন পর্যন্ত বিষয়টি স্পষ্ট করা হয়নি তাহলে মানব জীবনের উপর সবচেয়ে বড় ফরজ যে তার জীবন লক্ষ্য উদ্দেশ্য জানবে যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন কেন আমি পৃথিবীতে আসলাম এত সালে আমার জন্য এবং এত সালে আমার মৃত্যু এই যে আমার সময়টা পৃথিবীতে আমি কাটাইলাম আসলাম আর চলে যেতে হবে সবাই জানছেন যে চলে যেতে হবে এটা কেন এটা জানতে হয় প্রত্যেক মানুষকে যদি জেনে নিতে পারে তাহলে জেনে নেওয়ার পরে এখন কর্মের পালা আমলের পালা আমল করতে হবে জানার পরে যদি আমল করে তাহলে তো সফল আর যেই ব্যক্তি জানলো আমল করলো না স্টেয় ব্যর্থ আর যেই ব্যক্তি জানল না তাহলে আমলের প্রশ্নে উঠে না তার কর্মের প্রশ্নে উঠে না কারণ কর্ম মানুষের নির্ভর করে জ্ঞানের ওপর নলেজ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আকাশ সমূহ এবং জমিনকে খেলতামাশার জন্য সৃষ্টি করি এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে আকাশ এবং জমিন আর উভয়ের মাঝে যা কিছু রয়েছে যা কিছু রয়েছে আকাশে যা কিছু যে কেউ রয়েছে যা কিছুটা আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনের মাঝে এগুলিকে আল্লাহ বলছেন আমি এগুলিকে লাইবিহীন খেলতামশার জন্য সৃষ্টি করিনি অর্থাৎ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করি খেলতামাশাটা উদ্দেশ্যবিহীন হয়ে থাকে বাচ্চারা যে খেলাধুলা করে কোনো উদ্দেশ্য থাকে না সময় পার হয়ে চলে যায় খেলাধুলা করে উদ্দেশ্য আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তবে অধিকাংশ লোক এটা জানে না জানার চেষ্টা করেন না উপলব্ধি করেন না মহান আল্লাহ করছেন আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তা আমি বেকার বেকার সৃষ্টি করিনিটা বাতিল নয় হকের বিরুদ্ধে পড়িত হচ্ছে বাতিল জি উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আগের ছিল ইল্লা বি হক এখানে আল্লাহ বাতিল সৃষ্টি করেননি অর্থাৎ উদ্দেশ্যবিহীন ফালতু সৃষ্টি করে কাফার এটা কাফেরদের ধারণা যে আকাশ জমিন প্রাকৃতিক সব তারত্র রাজি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক মানুষ আসছে যাচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক মৃত্যু প্রাকৃতিক এই দুর্যোগ বালামসিও ইত্যাদি না এটা কাফেরদের ধারণা এটা বিশ্বাসীর ধারণা নয় বিশ্বাসীর বিশ্বাস নয় মোহাম্মান করেন আকাশ সমূহ এবং বেমা গাছাবাদ আর জন্য আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তিকে কৃতকর্মের প্রতিদান দেওয়া সম্ভব হয় যা কিছু যে করবে পৃথিবীতে যা কিছু করে যাবে ভালো তার বদলা দেওয়া সম্ভব হয় এই জন্য সৃষ্টি করে তাহলে আসমান সৃষ্টি করেছেন আকাশের নিচে আর জমিনের ওপর মানুষজন বসবাস করবে এবং যা কিছু কর্ম করবে এই কর্ম অনুযায়ী তারা ফলাফল পাবে অহম লাইজ এবং তাদের সাথে কোনো অবিচার করা হবে না মহানাল্লাব আমি জিন এবং মানুষকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তার মানে আর অন্য কারো উপাসনা পূজার জন্য নয় এবাদতের জন্য নয় যেমন মূর্তি পূজার জন্য নয় তেমনই মাজার পূজা নয় নয় যেমন দুর্গা পূজার জন্য নয় তেমন দরগা পূজার জন্য নয় না করে পূজার জন্য যেমন নয় তেমন শুয়ে দিয়ে পূজার জন্য নয় আল্লাহ ছাড়া কারো এবাদত নয় আল্লাহ তা আসল হচ্ছে যে কারো এবাদত করবে না ইল্লা হয় একমাত্র তাঁর ছাড়া এই যে তৌহিদ এক কথাই বলতে চাইছেন যে মানুষ এবং জিনকি আল্লাহ রব্লা আলম সৃষ্টি করেছেন তৌহিদ প্রতিষ্ঠার জন্য তৌহিদ ভিত্তিক যদি এবাদত হয় সেটা এবাদত না হয় সেটা সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে শির আল্লাহর জন্য সেজ দেয় আর মাজারেও সে আল্লাহর জন্য কোরবানির জবাই আর বাড়িতে খাওয়া জন্য যখন আপনি মরগ জবাই করেছেন খাসি জবাই করেছেন বলছেন রবের জন্যই যেমন সলাতন রবের জন্যই জবাই করবে এ ছিল সংক্ষিপ্ত আলোচনা আলোচনা বেশি লম্বা না করে এখন আমরা আমাদের আলোচনা আজকে আলোচনা করলাম তাকে আল্লাহ এবং আল্লাহর যেন হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন তৌহিদ এবং সন্ন্যত কে ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এবং সিরকার বিদার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন কথাকাজ থেকে আল্লা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইমানের ভালোবাসা ইসলামের ভালোবাসা মুসলিমদের ভালোবাসা দিনের ভালোবাসা যেন বৃদ্ধি করেন এবং পাপ এবং বাপিষ্টকে আল্লাহ রব আমাদের থেকে যেন দূরে রাখেন সুহান রব্বে